পরিবেশিত হবে মক্কা বিজয়ের সাথে সাথে মুসলিমদের এ যাবৎকাল পর্যন্ত সবচেয়ে বড় শত্রু কোরাইশি মুশারিকদের পতন ঘটে বহু বছর আগে মক্কা ছিল জনমানব শূন্য এক ধুধু প্রান্তর আল্লাহ তাল্লা তার নবী ইব্রাহিম আলাহ সাল্লামকে আদেশ করেছিলেন সেই জনমানবহীন প্রান্তরে তার স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাইলকে রেখে আসতে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তিনি আল্লাহর উপর তাওয়াক্কল করে তার স্ত্রী ও সন্তানকে সেখানে রেখে এলেন রেখে আসার সময় আল্লাহর কাছে দোয়া করলেন ربنا إني أسكنت من ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ عِندَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا হে আমাদের রব আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে অনূপর উপত্যকায় আবাদ করেছি হে আমাদের রব যাতে তারা সালাত কায়ে রাখে আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলা থেকে যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে আয়াত আল্লাহ ইব্রাহিম এক দোয়া কবল করলেন খুব অল্প সময়ের মাঝে তাদের রসদ ফুরিয়ে গেলে আল্লাহতালা তাদের জন্য জমজম কূপের ব্যবস্থা করে দিলেন আর সে কূপের বরকতে ধুধু প্রান্তরে জনপদ গড়ে উঠল এরপর ইসমাইল আলহাম যখন বড় হলেন তখন আল্লাহ তালা ইব্রাহিম ও তার ছেলে ইসমাল আলাহামকে আদেশ করলেন কাবা ঘর নির্মাণ করার জন্য তারা কাবা ঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন রোবন অজল মুসলিম নিল কমি দুম وَأَرِنَا مَنَاسِكَنَا মনিক مناسكنا عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ ইতী ربنا وعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعللمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم هيا مادر رب آما در اي كاة اج قبول کرناو نششا يتم سربون کاري شار بغگو আমাদের উভয়কে তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মধ্য থেকেও একদল অনুগত বান্দা বানিয়ে দাও আমাদেরকে শিখিয়ে দাও তোমাকে ইবাদতের আনুষ্ঠানিকতাসমূহ এবং আমাদের তওবা কবুল করে নাও নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী পরম দয়ালু হে আমাদের রব তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন রসুল প্রেরণ করো। যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন তাদেরকে কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন নিশ্চয় নিশ্চয়ই পরাক্রমশালী মহাজ্ঞানী আয়াত ১২৭ থেকে ইব্রাহিম আল ইসলাম যে কাবাঘর নির্মাণ করেছিলেন সেই কাবাঘর ছিল তাহের প্রতীক এক আল্লাহর ইবাদত করার জন্য মানুষ কাবাঘরে দূর দূরান্ত থেকে আসত কিন্তু সময়ের সাথে সাথে আরবের সংস্কৃতি ও বিশ্বাসে শিরকের অনুপ্রবেশ করতে থাকে এক পর্যায়ে আরবের লোকেরা ইব্রাহিম আলা ইসলামের দিন থেকে পুরোপুরি বিচ্যুত হয়ে যায় এবং মুশরিক হয়ে যায় তারা দাবি করত যে তারা ইব্রাহিম আলাহলামের দিনের অনুসরণ করত কিন্তু সেটা ছিল কেবল নামে তাদের বিশ্বাস সংস্কৃতি আচার প্রথা কোন কিছুর সাথে ইব্রাহিম আলাহসাল্লামের আনিত তাহিদের কোনো সম্পর্ক ছিল না আর তাই আল্লাহতালা শেষ নবী মোহাম্মদ সাল্লু আলিহাস্লামকে আরবের বুকে পাঠালেন যেন তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন তবে এবার শুধু আরবের লোকেরা না পুরো বিশ্বের কাছেই ইসলামের বার্তা প্রেরণ করার জন্য আল্লাহ পাঠালেন রহমত আর তার আগমনের মাধ্যমে আল্লাহ ইব্রাহিম আলামের তুয়াটি কবুল করলেন যা তিনি কাবা নির্মাণের সময় আল্লাহর কাছে করেছিলেন যা একটু আগে আমরা উল্লেখ করেছি যার অর্থ হচ্ছে হে আমাদের রব তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন রসুল প্রেরণ যিনি তাদের তোমার আয়াতসমূহ দিলাওয়াত করবেন তাদেরকে কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবেন এবং তাদের পবিত্র করবেন নিশ্চয়ই তুমি পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লোরসুল্লাহ আলী ওয়াস্লামের নবতের ২০ বছরের ঘটনা আমরা আলোচনা করেছি এই পর্যন্ত মক্কা বিজয়ের মাধ্যমে মক্কা থেকে শির্ক দুর্বূত হয়ে গেল যারা শিরকি ভাবনা ও সংস্কৃতির ধারক ধারকবাহক ছিল তাদের সবার পতন ঘটল ইসলামের বিরুদ্ধে যারা এতকাল যুদ্ধ করে আসছিল তাদের অনেকে যুদ্ধে মারা পড়ল আর কেউ কেউ আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেল আর কেউ কেউ মক্কা ছেড়ে পালিয়ে গেল মক্কা ক্ষমতা আর কর্তৃত্ব পুরোপুরি মুসলিমরা লাভ করল মক্কা থেকে মূর্তি পূজা ও জাহিরী সংস্কৃতি উচ্ছেদ করা হল কাপাঘরে আবার তাও হেদ ফিরে এল সিরাতের আজকের পর্বে আমরা আলোচনা করব মক্কা বিজয়ের পরবর্তী কিছু ঘটনা নিয়ে আমরা গতপর্বে আলোচনা করেছি মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল্লু আলী ওয়াস্লাম মক্কার মুশ্রিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন মক্কাবাসের পাশাবাড়ি কোনো কিছুই কেড়ে নেওয়া হয়নি বা তাদেরকে বের করে দেওয়া হয়নি তবে এটা ছিল সাধারণ ক্ষমা কয়েকজন ব্যক্তি ছিল যারা এই সাধারণ ক্ষমতার আওতাভুক্ত ছিল না কারণ তাদের অপরাধ ছিল অনেক গুরুতর এমন কিছু লোক মক্কা থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয় আবার মক্কার কিছু নেতৃস্থানীয় লোক লজ্জা আর অপমানের ভয়ে মক্কা ত্যাগ করে কারণ এতদিন ধরে তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আর এখন মুসলিমদের কর্তৃত্ব মেনে চলতে হবে এটা তারা মানতেই পারছিল না কিন্তু বাস্তবতা তাদেরকে বাধ্য করে অন্যভাবে ভাবতে এতদিন তারা ক্ষমতায় ছিল ইসলাম গ্রহণের কথা হয়তো চিন্তায় করেনি কিন্তু বিপদে পড়ে তারা একটু নমনীয় হয় নিজের অবস্থানকে যাচাই করার একটা পরিস্থিতি তৈরি হয় আর এভাবেই মক্কার কিছু নেতৃস্থানীয় লোকের ইসলাম গ্রহণের রাস্তা সুগম হয় এমন কিছু মানুষের কথা আজকে আমরা আলোচনা করব প্রথমে যার কথা আমরা আলোচনা করব তিনি হলেন সোহাইলেন আমার রাদহ সোহাই আমার ছিলেন ইসলামের একজন গোড়া শত্রু বদর ওহুদ প্রত্যেকটি যুদ্ধে কুরাইশদের পক্ষে সুহাইলের অগ্রণী ভূমিকা ছিল ইনি হলেন সেই ব্যক্তি যিনি হুদাইবিয়ার সন্ধি সময় আল্লাহকে আর রহমান এবং নবীজিকে রসুল্লাহ লিখতে অস্বীকৃতি জানিয়েছিলেন স্বাভাবিকভাবে মক্কা বিজয়ের পর সুহাইল নিজের যান বাঁচাতে পালিয়ে যান কারণ মুসলিমদের বিরোধিতায় তিনি যা করেছিলেন তাতে তার মৃত্যুদণ্ড হওয়াই স্বাভাবিক ছিল পালে গেলেও তার মনে সূক্ষ্ম আসা ছিল হয়তো আল্লাহর তাকে ক্ষমা করে দিতেও পারেন তাই সুহাইল তার ছেলে আবদুল্লাহ ইবেন সোহাইলকে ক্ষমার আশায় আল্লাহ রসুলের কাছে পাঠালেন আবদুল্লাহ ইবিন সোহাইল রাজ আহু নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আপনি কি আমার বাবাকে নিরাপত্তা দেবেন আল্লা রসুল সাল্ল আলি ওয়াসালাম এক কথায় রাজি হয়ে গেলেন বললেন আল্লাহর কসম সে নিরাপদ তাকে আসতে বল শুধু সুহাইলকে ক্ষমাই করলেন না বলা চলে তাকে স্বাগত জানালেন সাহাবেদেরকে বলে দিলেন কেউ যেন রাগের দৃষ্টিতেও সোহাইলের দিকে না তাকায় বললেন সুহাইলের মতো একজন বুদ্ধিমান এবং অভিজাত লোক ইসলাম সম্পর্কে জানবে না তা কি করে হয় সুহাইল মক্কায় ফিরে এলেন তিনি তখনই ইসলাম গ্রহণ করলেন না তবে আল্লাহ রসুলের প্রশংসা রা করে তিনি পারলেন না বললেন তারণ্যে আর বার্ধক্যে তিনি ছিলেন সবসময় বিশ্বস্ত আর ভাল মানুষ আসলে আল্লাহ রসোল্লের চরিত্র এমন ছিল যে শত্রুরাও তার ব্যক্তিত্বকে সম্মান না দিয়ে পারত না এই ঘটনার পর সুহাইল কিছুদিন মূর্শিক অবস্থাতেই থেকে যান হুনাইনের যুদ্ধে তিনি আল্লাহ রসোলের সাথে অভিযানে বের হন এবং মুসলিম হয়ে যান ইসলাম পরবর্তী জীবনে সোহাইল এবং আমার রাজহক কেমন মুসলিম ছিলেন এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক যেহেতু এই সুহাইল বছরের পর বছর ছিলেন ইসলামের বিরুদ্ধে সক্রিয় শত্রু বাকার বলেছেন ইসলাম গ্রহণের পর সুহাইল নিয়মিত সালাদ সিয়াম জাকাত আদায় করতেন এমনকি তিনি নিজের দন নিয়ে সামে আল্লাহ রাস্তা জিহাদ করতে পেরিয়ে পড়েন তিনি এত বেশি সিয়াম আর কিয়াম পালন করতেন যে তার মুখ শুকিয়ে যেত কোরআন শুনলে তিনি কাততেন আর ইয়ার যুদ্ধে তিনি ছিলেন কিরদুস ব্যাটালিয়নের কমান্ডার এর এরপর আলোচনা সাফওয়ান সফওয়ানহকে নিয়ে সফওয়ান এ বেন ওমাইয়ের কথা এর আগেও এসেছে সে ছিল ইসলামের একজন নাম করা শত্রু বদরযুদ্ধের পর আল্লা রসুলকে গুপ্ত হত্যার পরিকল্পনাকারী ছিল এই সাফওয়ান। মক্ক বিজয়ের পর সেও সুহাইলের মতো মৃত্যু পালিয়ে যায় জেদ্দার কাছে আর সোয়াইবায় আত্মগোপন করে তার পিছনে তারই বন্ধু ওমায় রাহাব রাদেল্লা আনহ এই অমায়ের বেন ওয়াহাবি সফওয়ানের পরিকল্পনা মতো মত বদরযুদ্ধের পর আল্লাহ রসুলকে বিশ মাখানো তরবারি নিয়ে হত্যা করতে এসে মুসলিম হয়ে যায় এরপর থেকে অমায়ের সাথে সফওয়ানের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় মক্কা বিজয়ের পর অমায়ের জেদ্দায় সাফওয়ানের দেখা পায় অমায়েরকে দেখে সাফওয়ান ভাবল নিশ্চয়ই অমায়ের তাকে হত্যা করতে এসেছে সাফওয়ানের বদ্ধমূল ধারণা ছিল আল্লাহ রসুল নীরখা তাকে হত্যা করবেন কারণ ইসলামের শত্রুতা সে যা করেছে তাতে তার ছাড়া পাবার কথা নয় অবশ্য অমায়ের সাথে কথা বলে একটু পরেই তার ভুল ভাঙল অমায়ের কে সে বলল তুমি কেন এসেছ ওমায়ের তোমার সব ঋণের ড্রাইভার তো আমি নিয়েছিলাম আর এখন সেই তুমি আমাকে হত্যা করতে এসেছ না সফওয়ান আমি তো এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যিনি সবচেয়ে মহৎ দয়ালু আর সজ্জন ব্যক্তি না আমি তোমাকে বিশ্বাস করি না তোমার কথা প্রমাণ কি সাফওয়ানের বিশ্বাসী হচ্ছিল না যে আল্লাহ রসুল তাকে নিরাপত্তা দিতে পারেন আসলে অমায়ের বেন ওয়াহাব আগেই আল্লাহ রসুলের কাছ থেকে সফওয়ানকে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছিলেন অমায়ের বলেছিলেন হে আল্লাহ রসুল সফওয়ান তার গোচ্চের নেতা তাকে আপনি নিরাপত্তা দান করুন তখন রসল সাল্লাহ আলী বলেন ঠিক আছে নিরাপত্তা দিলাম অমায়ের তখন নিরাপত্তার চিহ্নস্বরূপ কিছু চাইলেন তখন রসল সাল্লাহ আলী আসলাম তার পাগড়ি খুলে অমায়েরকে দেন সম্ভবত এটা সে যুগের একটা রীতি ছিল সাফওয়ান প্রথমে মক্কায় ফিরে যেতে সাহস করছিল না অমায় তাকে অভয় দিয়ে বললেন আমি এমন একজন মানুষের কাছ থেকে এসেছি যিনি সবচেয়ে দয়ালু সহানুভূতিশীল এবং ক্ষমাশীল তিনি তোমার চাচা তার মর্যাদাই তোমার মর্যাদা তার রাজত্বই তোমার রাজত্ব শেষ পর্যন্ত রসল সাল্লু আলি ওয়াস্লামের পাগড়ি দেখে সাফওয়ান আশ্বস্ত হয়ে মদিনায় ফিরে যায় ফিরে এসে সাফওয়ান নিশ্চিত হবার জন্য রসল উল্লাহ সাল্লু আলিউসালামকে জিজ্ঞেস করল এই লোকটি বলছে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন আর আমাকে নিরাপত্তা দানের প্রতিশ্রুতি দিয়েছেন সেটা কি ঠিক রসল সাল আলী বললেন হ্যাঁ সে ঠিকই বলেছে সাফওয়ান বলল ঠিক আছে আমাকে দুই মাস সময় দিন মুসলিম হবার ব্যাপারে চিন্তাভাবনা করতে সে এই সময়টুকু চাইল রসল্লাহসাল্ল আলী আসলাম তাকে চার মাস সময় দিলেন পরবর্তীতে হাওয়াজিনের যুদ্ধের সময় সাফওয়ান রাদিল্ আনহ ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যায় সে সময় আল্লাহ রসুল তাকে বিপুল পরিমাণ অর্থসম্পদ দান করে তার মন জয় করেন এখানে লক্ষণীয় সাফানের ব্যাপারে উদার ছিলেন তিনি প্রথমে তাকে নিরাপত্তা দিয়েছেন এরপর মাস সময় দিয়েছেন। সবশেষে অনেক অর্থসম্পদ দান করেছেন কিন্তু এই উদারতা তিনি সবার সাথে দেখাননি জিহাদের ময়দানে তিনি উদারতা দেখাননি কাউকে তিনি দ্বিতীয়বার সুযোগ দেননি কাজে শত্রু যখন ইসলামের বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করছে তখন তার সাথে কঠোর হওয়াটাই শ্রেয় আর যখন শত্রু আত্মসমর্পণ করবে এবং ষড়যন্ত্র থেকে দূরে থাকবে তখন তার সাথে উদারতা দেখানো যেতে পারে কাজেই কঠোরতা আর উদারতা এই দুয়ের যে কোনো একটির দিকে ঝুঁকে যাওয়া উচিত নয় বরং দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই সুন্না তৃতীয় ঘটনাটি ইক্রিমা বিন আবুজাহের পিতা আবু জাহের মৃত্যুর পর তার ছেলে ইক্রিমা ক্রাইশদের নেতৃত্বের আসনে আসীন হয় তা ছিল একটাই চাওয়া যে কোনো ভাবে আল্লাহ রসুল সাল্ল আলী আসলাম ও তার সাহাবিদের হত্যা করে পিতা হত্যার প্রতিশোধ নেওয়া কোন বর্ণনা অনুযায়ী মক্কা বিজয়ের পর ইক্রিমাও কালো তালিকাভুক্ত ছিল আসন্ন বিপদ বুঝতে পেরে ইক্রিমা ইয়েমেনে পালিয়ে গেল তার স্ত্রী উম্মে হাকিম ছুটে গেলেন আল্লা রসুলের কাছে বললেন আল্লাহ রসুল ইক্রিমা তো ইয়েমেনে পালিয়ে গেছে সে ভয় পাচ্ছে আপনি তাকে হত্যা করে ফেলবেন আপনি দয়া করে তাকে নিরাপত্তা দান করুন আল্লাহ রসুল রাজি হলেন হাকিম এই সুসংবাদ নিয়ে তার স্বামীকে ফিরে আনতে ছুটে গেলিমা তখন তেহেমায় এক নৌকায় বসে আছে কিছুক্ষণ পরেই যাত্রা শুরু হবে এই অবস্থায় উম্মে হাকিম একরিমাকে পেয়ে গেলেন তিনি বললেন আমার সাথে মক্কায় ফিরে চল আমি আল্লাহ রসুলের সাথে কথা বলেছি তিনি তোমাকে নিরাপত্তা দিতে রাজি হয়েছেন সত্যি বলছ হ্যাঁ আমি তার সাথে কথা বলেছি তিনি তোমাকে নিরাপত্তা দিয়েছেন তার স্ত্রীর সাথে মক্কায় ফেরত আসল এই ক্রিমা স্ত্রীর সাথে মিলিত হতে চাইল কিন্তু তার স্ত্রী রাজি হল না বলল তুমি একজন কাফের আর আমি একজন মুসলিম এই একটা ধাক্কা খেল শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে তার স্ত্রী তাকে এভাবে প্রত্যাখ্যান করবে এটা সে ভাবতেই পারেনি ইসলামের প্রতি কতটা ভক্তি থাকলে তার স্ত্রী এমনটা করতে পারে বিষয়টা একরিমাকে ইসলাম নিয়ে কিছুক্ষণ পর সে স্ত্রীকে সাথে নিয়ে আল্লাহ রসুল্লোর সাথে দেখা করতে আসল আল্লাহ রসুল্লু আলিম একরিমাকে দেখে খুব খুশি হলেন কিন্তু একরিমা তখনও সন্দিহান জানতে চাইলেন আপনি কি সত্যিই আমাকে নিরাপত্তা দিয়েছেন রসুল্লাহু আলী আসলাম বললেন হ্যাঁ দিয়েছি তুমি নিরাপদ আপনি আমাকে কিসের প্রতি আহ্বান করেন রসুল্লাহ আলী বললেন আমি তোমাকে এই সাক্ষ্য দিতে আহ্বান করি যে এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোন সত্তা নেই আমি আহ্বান করি তুমি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রসুল আর তুমি সালাত ও জাকাত আদায় করবে আল্লাহর আপনি তো কেবল সত্য আর যা কিছু সুন্দর তার প্রতি আহ্বান করছেন সত্যি বলতে এই আহ্বান করার আগেও আপনি ছিলেন আমাদের মাঝে সবচাইতে সত্যবাদী বিশ্বস্ত আর মহৎ একজন মানুষ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোন সত্তা নেই আর আপনি হচ্ছেন আল্লাহ রসুল খুবই খুশি হলেন এবার এই ক্রিমা রায় আনহুর ক্ষমা চাওয়ার পালা সে বলল আল্লাহ রসুল আমি যতবার আপনার সাথে শত্রুতা করেছি যতবার যুদ্ধে আপনার মোকাবেলা করেছি আপনার সামনে পেছনে যতবার আপনার ব্যাপারে মিথ্যা বলেছি আমি চাই আপনি প্রতিবারের জন্যই আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ রসুল আলাই তার অনুরোধ রাখলেন বললেন হে আল্লাহ তুমি একরিমাকে ক্ষমা করে দাও সে যতবার শত্রুতা করেছে যতবার তোমার দিনের আলো নিভিয়ে দিতে চেয়েছে প্রতিবারের জন্যই তাকে ক্ষমা করে দাও আমার সামনে পেছনে যতবার নিন্দা করেছে তাকে সেসবের জন্য ক্ষমা করে দাও এক্লা আনহু বললেন হে আল্লাহ রাসুল আমি খুব খুশি আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে আমি যত টাকা খরচ করেছি কথা দিচ্ছি আল্লাহর পথে এবার আমি দ্বিগুণ টাকা খরচ করব আল্লাহর দিনের বিরুদ্ধে যুদ্ধ করতে আমি যত কষ্ট করেছি কথা দিচ্ছি আমি এখন থেকে আল্লা দিনের জন্য তার দ্বিগুণ কষ্ট করব। করব্রিমা আনহু তার কথা রেখেছিলেন তিনি ভালো একজন মুসলিম এবং মুজাহিদ হিসেবে বাকি জীবন কাটিয়ে দেন রিদ্দার যুদ্ধ শ্যামের যুদ্ধ এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ জিহাদে অংশ নিয়ে শেষ পর্যন্ত ইয়ারমুখের যুদ্ধে শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন সুহাইলেন আমার ইক্রিমা কিংবা সাফওয়ান। যারা কিনা ইসলামের বিরুদ্ধে এতটা সোচ্চার ছিলেন যে মক্কা বিজয়ের পর ভয়ে আতঙ্কে আল্লাহ রসুলের হাত থেকে পালিয়ে বাঁচতে চেয়েছেন তারা যখন শুনেছেন রসল্লাহ তাদের নিরাপত্তা দিতে রাজি হয়েছেন নিজের কানকে বিশ্বাস করতে পারেননি এত বিরুদ্ধাচার করার পরেও ক্ষমা কি করে পাওয়া সম্ভব কিন্তু তারা প্রত্যেকে জানতেন মোহাম্মদ সাল্ল আলি ওয়াসলাম হলেন আল আমিন বিশ্বস্ত তাকে সব ব্যাপারে বিশ্বাস করা যায় তার মুখের প্রতিটা কথা সত্য তার কাছে সকল আমানত নিরাপদ তাই তার নিরাপত্তাও বিশ্বাসযোগ্য ইসলামের শত্রুরা আল্লা রসুলের কথার উপর যে পরিমাণ ভরসা করতে পেরেছে সম্ভবত মানুষ তার বন্ধুর ওপরও এতটা ভরসা করতে পারে না এরপরে আলোচনা জাকি নিয়ে তিনি হলেন ফুদালা এবংয়েদ তিনি ছিলেন কম বয়স্ক রক্ত গরম এক যুবক আল্লা রসুল্লাহ আলী ওয়াসলাম মক্কা বিজয়ের পর তিনি ঠিক করলেন তাকে হত্যা করবেন ভেবেচিন্তে ঠিক করলেন রসল্লা আলীম যখন তাওয়াফ করবেন তখন সুযোগ বুঝে তার উপর ছুরি চালিয়ে দিবেন। পরিকল্পনা মোতাবেক একদিন যখন করছিলেন তখন ফুদালা তার পেছন পেছন হাঁটতে থাকেন ভাবলেন আজকে তাকে হত্যা করবেনি পরিণাম যা হয় হোক তিনি ধরা পড়ার ভয়কেও তোয়াক্কা করছিলেন না ছুরি বের করতে যাবেন হঠাৎ এমন সময় নবজি সাল্লু আলি আসলাম তার দিকে ফিরে বললেন তুমি কি ফুদালা ফুদালা বললেন হ্যাঁ আমি ফুদালা নবীজি সাল্লু আলী করলেন তুমি মনে মনে কিসের পরিকল্পনা করছিলে ফুদালা উত্তর দিলেন কিছুই না আমি শুধু জিকির করছিলাম রসুল্লাহ হাসলেন এবং ফুদালার বুকে হাত রেখে বললেন ফিরহ এ কথা বলার পর ফুদালার অন্তরে পরিবর্তন চলে আসলো। তিনি বলেন যখনই তিনি আমার বুকে হাত রাখলেন তিনি হয়ে গেলেন পুরো দুনিয়াতে আমার সব চাইতে পছন্দের মানুষ ফুদালা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন পাঁচ নম্বর কাহিনীটি আবদুল্লাহ এবেন জাবাহরির তিনি ইসলামের বিরুদ্ধে পারে তিনি ছিলেন। কোরাইস্টের মুসলিমদের মধ্যে হাসান ছিলেন তার প্রতিদ্বন্দ্বী কারণ হাসানও কবিতা লিখতেন মক্কা বিজয়ের পর তিনি নাজরান পালিয়ে যান সেখানে যাওয়ার পর হাসান এ বিন সাবিদ রাজ আনহু তাকে নিয়ে প্রচণ্ড ঝাঁঝালো একটা কবিতা লেখেন সে কবিতায় তিনি আবদুল্লা এবিন জ্বা মক্কা থেকে পালিয়ে যাবার জন্য কা হিসেবে আখ্যা দেন এবং তাকে প্রচন্ডভাবে অপমান করেন যে হাসানের সাথে কিছুদিন আগেও তার কবিতা যুদ্ধ চলত সে হাসানের কবিতায় এবার আবদুল্লাহিন হুঁশ হিরে পেলেন তার মনে পরিবর্তন আসল এবং তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন নাজরান থেকে মক্কা চলে আসলেন এমন এক সময় আসলেন যখন নবীজি সাল্লু আলী সাহাবিদের নিয়ে কাবার কাছে বসা তাকে দূর থেকে দেখেই নবীজি সাল্ল আলি সালাম বললেন আমি তার মধ্যে নূর দেখতে পাচ্ছি এরপর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে পদ দেখিয়েছেন আমি দীর্ঘদিন আপনার সাথে শত্রুতা করেছি মানুষকে আপনার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছি আমি ঘোড়ার পিঠে চড়ে উটের পিঠে চড়ে পায়ে হেঁটে আপনার বিরোধিতা করেছি আপনার মুখোমুখি যেন না হতে হয় তাই আমি নাজরান পর্যন্ত চলে গিয়েছি কিন্তু আল্লাহ আমার জন্য কল্যাণ চেয়েছেন আজ আমি আপনার কাছে এসেছি একজন মুসলিম হয়ে আমি কতই না অন্ধকারে নিমজ্জিত ছিলাম নিষ্প্রাণ পাথরের পূজা করতাম যে কিনা জানেও না তাকে কে পূজা করছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পদ দেখিয়েছেন রসল্ল সাল আলিবাস্লাম তাকে জানিয়ে দিলেন তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে আবদুল্লা বিনজাবীর বাকি জীবন ইসলাম ও নবীজের প্রশংসা করে কবিতা লিখে যান তাকে পুরস্কার হিসেবে নিজের একটি চাদর উপহার দেন। আমরা আলোচনা করব দেনের বাবা আবু কুহাফার ইসলাম গ্রহণের কাহিনী মক্কা বিজয়ের সময় আবু কুহাফা ছিলেন অনেক বৃদ্ধ পুরোপুরি অন্ধ ইসলাম গ্রহণ না করার কারণ ছিল তার ছেলে আবু বকর আদুর উপর খুব অসন্তুষ্ট ছিলেন বয়সের কারণে তার নড়াচড়া করার মতো অবস্থা ছিল না তাই আবু বকরের মেয়ে আসমাবিন আবু বকর রাজ আনহা তার দাদাকে আল্লাহ রসুল্লাহ আলী আসলামের কাছে নিয়ে আসেন্লা বলেন তোমরা তো তাকে বাড়িতে রেখে আসলেই পারত আমি তো তার কাছে যেতে পারতাম আবু বকর রাজ আনহু উত্তর দিলেন না বরং এটাই বেশি সঙ্গত যে তিনি আপনার সাথে দেখা করতে আসবেন এখানে লক্ষণীয় আল্লু রসুল সাল্লু আলিউসলামের নিরহঙ্কার স্বভাব এবং আবু বকর রাদিল্ল আনহুর বুঝ আবু বকর রাজ আনহু তার সব চাইতে কাছের মানুষ বন্ধুর প্রতি ভালোবাসার কারণে রাসোল্লা আলিউসাল তার বৃদ্ধ বাবার সাথে গিয়ে দেখা করতেও দ্বিধাবোধ করেননি অথচ তিনি ছিলেন একজন নবী এবং মক্কার বিজয় শাসক অন্যদিকে আবু বকর রাজ আনহু বুঝতেন বয়সে বড় হলেও তার বাবারই উচিত নবীজ সাল্ল আলহামের সাথে দেখা করতে চাওয়া আবুকা আল্লাহ আলিউসালামের হাতে ইসলাম গ্রহণ করলেন বয়সের কারণে তার চুল ছিল ধপধপে সাদা রসুল্লাহ আলী আসালাম বললেন তিনি যেন কালো বাদে অন্য কোন রং দিয়ে চুলের রং বদলে ফেলেন এখান থেকে আমরা একটা ফিখ জানতে পারি আর তা তাহলে যদি কারো বয়সের কারণে চুল সাদা হয়ে যায় তাহলে সে কালো বা চুলের আসল রং বাদে অন্য কোন রং চুলে দিতে পারবেন আবু কফা যখন আল্লাহ রসুল্লাহু আলহিউসালামের কাছে হাত বাড়িয়ে ইসলাম গ্রহণ করছিলেন তখন আবু বকর রদিল আনহু কেঁদে ওঠেন নী জানতে চাইলেন এই খুশির মুহূর্তে তিনি কেন কাঁদছেন আবু বকরদ্দ আনহু উত্তর দিলেন আমি ভাবছি ইস হাতগুলো যদি আবু তালিবের হতো হত আবুকর আনহু জানতেন নবীজি সাল্ল আলিউসলামের চাচা আবু তালিব যদি আজকে এই স্থানে থাকতেন তাহলে নবীজি আরও অনেক বেশি খুশি হতেন আবু বকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ আনহুর কাছে নিজের বাবার ইসলামের চাইতে আবু তালিবের ইসলাম ছিল বেশি প্রিয় এর কারণ কি নিজের বাবার ইসলাম গ্রহণ একজন সন্তানের জন্য নিঃসন্দেহ খুশির বিষয় কিন্তু নিজের খুশি চাইতে নবীজির খুশি আবু বকরা তাই তিনি বলেছিলেন আজ যদি এই হাতগুলো আবু তালিবের হতো। মক্কা বিজয়ের ফলে মুসলিমরা নিরঙ্কুশভাবে আরবের সব চাইতে শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এর আগ পর্যন্ত কুরাইস্যা ছিল আরবের সব চাইতে শক্তিশালী গোত্র মক্কা বিজয়ের পর মুশ্রিকদের অন্যান্য শক্ত শক্তঘাটি যেমন তায়েফ হুনাইন ইত্যাদি অঞ্চলে অভিযানের পথ সুগম হয় মক্কায় ইসলামকে শক্তিশালী করার জন্য আল্লাহ রসুল্ল আলহ্লাম মায়জ বেন জবাল রহুকে মক্কায় রেখে আসেন তার দায়িত্ব ছিল সালাতের ইমামতি করা মক্কা শাসনভার এবং বিরোধ নিষ্পত্তির দায়িত্ব দেন আত্তাব আসিদ রহুকেশদের প্রতি আরবদের যে ভক্তি শ্রদ্ধা ছিল মক্কা বিজয়ের সাথে সাথে সে শ্রদ্ধা উবে যায় তারা বিশ্বাস করত কোরাইশরা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে সাহায্যপ্রাপ্ত কিন্তু যখন তারা চোখের সামনে দেখল কুরাইশরা মুসলিমদের কাছে হেরে গেছে তখন স্বাভাবিকভাবেই তাদের মন থেকে কুরাইশদের প্রতি সমীহ চলে গেল এবং তারা ইসলাম গ্রহণে আগ্রহী হয়ে উঠল আনহার একটি থেকে আমরা জানতে হাদিস্লাম বলেন আল্লাহ আমাকে বলেছেন তিনি আমাকে একটি নিদর্শন দেখাবেন নিদর্শনটি দেখার পর আমাকে বারবার পড়তে হবে সুহান ও আতুব ইসনের কথা বলছেন সেটি হচ্ছে যখন আল্লাহ সাহায্য ও বিজয় আসবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহ দিনে প্রবেশ করতে দেখবে তখন তুমি তোমার রবের কৃতজ্ঞতা মূলক পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তার সমীপে ক্ষমা প্রার্থনা কর তিনি তো সর্বাপেক্ষা অধিক অনুতা গ্রহণকারী এই আয়তের প্রসঙ্গে ইমাম কর্তুবী হেমাহুল্লাহ বলেন এই আয়াতে মক্কা বিজয়ের সময়ের কথা বলা হচ্ছে আরবরা বলেছিল দেখো মোহাম্মদ আজ হারাম অর্থাৎ মক্কার লোকেদের উপর বিজয় হয়েছে এই মক্কাকে আল্লাহ তালা আব্রাহার বাহিনী থেকে রক্ষা করেছিলেন কাজে আরবরা তোমরা জেনে রাখো তোমরা কখনো তার উপর বিজয় হতে পারবে না এরপর এম এম বলেন এরপর আরবের গোত্রগুলো সবাই দলে দলে ইসলামে প্রবেশ করল সুরা আন্নাসারকে বলা হয় কোরআনের বিদায় সুরা কারণ এর মাধ্যমে আল্লাহ তালা মিশনের পরিপূর্ণতা প্রাপ্তির দিকে ইঙ্গিত দিয়েছেন আব্দুল্লাহ আব্বাস রাজু সম্পর্কে আমরা জানি কোরআনের ব্যাপারে তার জ্ঞান ছিল অনেক গভীর খুব অল্প বয়স থেকেই তিনি সিনিয়র সাহাবিদের সাথে জামায়াতে বসতেন তাকে একদিন অমর রাজ আনহু এই আয়তের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন এই আয়াতে কিসের কথা বলা হচ্ছে তিনি উত্তর দিয়েছিলেন এখানে রসল সাল আলহাসমের মৃত্যুর কথা বলা হচ্ছে এরপর আমরা আলোচনা করব জাদিমার অভিযান নিয়ে এই অভিযানে নেতৃত্বে ছিলেন এই আমরা আলোচনা করব কারণ এই অভিযানে খালিদ রাদহ একটি ভুল করেছিলেন এবং সেই ভুল থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে অষ্টম হিস্রির সওয়াল মাসে রসুল্লাহ সাল্ল আলি আসলাম খালি দেবেন ওয়ালিদ রাদ বনু জাদিমা গোত্রের কাছে পাঠালেন তারা প্রথমে যুদ্ধ করতে চেয়েছিল কিন্তু খালিদকে দেখে দমে গেল খালিদ তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন তারা ইসলাম গ্রহণ করতে রাজি হল কিন্তু সরাসরি আমরা মুসলিম হয়েছি না বলে তারা বলল যখন কেউ মুসলিম হতো তখন কুরাই তাচ্ছিল করে বলতো সে হয়ে গেছে। সেহেতু অন্যরাও এই শব্দটি ব্যবহার করে তাই তারাও তাই বলল আসলে তারা মুসলিমই হতে যাচ্ছিল কিন্তু আসলাম না বলার মতো জ্ঞান তাদের ছিল না খালিদ ইবেন ওয়ালিদের কাছে সেটি গ্রহণযোগ্য হলো না তিনি তাদের কথা বুঝতে ভুল করে কাফির ভেবে সবাইকে হত্যা করা শুরু করলেন কিন্তু কিছু মুসলিম সৈনিকের প্রবল প্রতিবাদের মুখে খালি থেমে গেলেন এবং ওই গোত্রের বাকিদের বন্দী করে প্রত্যেক বন্দীকে একজন করে সৈনিকের হাতে অর্পণ করলেন পরদিন সবাইকে নিজেদের বন্দীকে হত্যা করতে নির্দেশ দিলেন কিন্তু আবদুল্লাহ বিন ওমার আদুল্লাহ আনহু এবং আরও কয়েকজন এই আদেশ প্রত্যাখ্যান করলেন বিষয়টি পরবর্তীতে রসুল্লাহ সাল্ল আলহামের কাছে উত্থাপন করা হল রসুল্লাহ খুবই রেগে গেলেন বললেন হে আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি যে খালিদ যা করেছে তা থেকে আমি মুক্ত আবদুল্লাহ ঠিকই বুঝতে পারছিলেন খালিদ রদুল্লাহ আনহু ভুল করছেন এই লোকগুলো ইসলাম গ্রহণ করার পরেও তাদেরকে হত্যা করা হয়েছে এবং বন্দী করা হয়েছে বিষয়টা এমন নয় যে আমিরের আনুগত্য করার বাধ্যবাধকতা সম্পর্কে আবদুল্লাবিন ওমর জানতেন না তিনি জানতেন কিন্তু তিনি এটাও জানতেন যে আমিরের আনুগত্য ততক্ষণ পর্যন্তই করতে হবে যতক্ষণ পর্যন্ত তিনি যা নির্দেশ দিচ্ছেন তা হালাল বা শরীয়তের গণ্ডির ভিতরে হারাম কাজের আদেশ দিলে আমিরের আনুগত্য করা যাবে না সেনাবাহিনীতে বিদ্রোহ একটি বিপজ্জনক ব্যাপার কিন্তু আবদুল্লিন ওমার এবং তার বন্ধুরা জেনে শুনেই আমিরের নির্দেশ অমান্য করেছেন আর অবস্থার পরিপ্রেক্ষিতে এটাই ছিল সঠিক সিদ্ধান্ত এই সময় একটা হৃদয় বিতরক ঘটনা ঘটে গ্রেপ্তারকৃত লোকদের মধ্যে একজন ছিল বহিরাগত সে জাদিমাগোত্রের লোক ছিল না সে এসেছিল এক মহিলাকে ভালবেসে হাত বাধা অবস্থায় সে তার পাহারায় থাকা মুসলিম সৈন্যকে অনুরোধ করল আমাকে একবার ওই মহিলার কাছে যেতে দাও এরপর তোমাদের যা ইচ্ছা হয় তাই করো। তাকে যেতে দেয়া হল সে ওই মহিলার কাছে গিয়ে বলল হুবাইশ জীবনের ইতি হওয়ার আগেই ইসলাম গ্রহণ করো। মহিলাটি বলল আমি তো তোমার জন্য নিজেকে বিসর্জন দিয়েছি এতটুকুই তাদের মধ্যে কথা হলো। এরপর লোকটিকে নিয়ে মেরে ফেলা হলো। মহিলাটি সেই দৃশ্য দেখে লোকটির কাছে এল দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ নিজেও তার পাশে পড়ে মারা গেল এই জানতে রসুল্লাহ সাল্লামের খুব খারাপ লাগল তিনি বললেন তোমাদের কারো মনে কি একটু দয়া হলো না সেখানে হত্যা করা তো ভুল ছিলই তার উপর লোকটিকে এভাবে হত্যা করা ছিল খুবই দুঃখজনক পুরো ঘটনাটা রসুল্লাহ সাল্লু আলিহাস্লামকে কষ্ট দেয় তিনি দিয়া বা রক্তপণ পরিশোধ করার জন্য আলী ইবেন আবিতালিব রাজ আহকে পাঠালেন কেননা লোকগুলো ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে সমস্ত কিছুর জন্য ক্ষতিপূরণ দেয়া হলো। রক্তপণ ছাড়াও যা কিছু হারানো গিয়েছিল যা কিছু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তার সবকিছুর জন্য আলী রাজ আনহু ক্ষতিপূরণ দিলেন এরপরেও কিছু অর্থ বেঁচে গিয়েছিল যদি তাদের কোন কাজে লাগে এইভাবে আলী রাজ আনহু সেটাও তাদেরকে দিয়ে দিলেন ইমাম ইবেন কাসির রেহমাহুল্লাহ এই ঘটনা নিয়ে একটি মন্তব্য করেছেন তিনি বলছেন খালিদিন ওয়ালিদ ওই গোত্রের অনেকজনকে হত্যা করেছিলেন আর প্রায় সব বন্দীকে মেরে ফেলেছিলেন কিন্তু এরপরেও রসলসালাম করেননি সেনাবাহিনীর আমির পদে তাকে বহাল রাখেন যদিও রসল আসলাম ঘোষণা করেছেন যে খালিদ যা করেছে তার দায় থেকে তিনি মুক্ত কিন্তু খালিদ হত্যা ও সম্পদ কেড়ে নিয়ে যে ভুল করেছিলেন সেই ভুলের মাসুলস্বরূপ রসুল্লাহ সাল্লু আলিউসালাম ক্ষতিপূরণ দিয়েছিলেন এই ঘটনার প্রেক্ষিতে আলিমরা মত দিয়েছেন যে। ইমাম যদি কোন ভুল করেন তখন সেটার ক্ষতিপূরণ ইমামের ব্যক্তিগত সম্পদ থেকে নয় বরং মুসলিমদের কোষাগার থেকে দেয়া হবে আল্লাহ ভালো জানেন। আর এই কারণে আবু বকর সিদ্দিক রদেল্লা আনহ তাকে তার পদে বহাল রেখেছিলেন আবু বকর রদেল আনহু বলেছিলেন আমি সেই তলোয়ারকে কোষবদ্ধ করতে চাই না যেই তলোয়ারকে আল্লাহ জাল মুশ্রিকদের উপরে কোষমুক্ত করেছেন তবে অমর ইব খাতার রাদিল্ল আনহ সময় খালিদকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয় জিহাদের সময় মুসলিমদের দ্বারা ভুল ত্রুটিগুলোকে কিভাবে শূন্য অনুসারে সামলানো যায় সেই ব্যাপারে এই ঘটনার মাঝে শিক্ষা রয়েছে খালিদ বিন ওয়ালিদ জ্লা আনহ কিছু মুসলিমকে হত্যা করেছিলেন কিন্তু সেজন্য তাকে কারাবন্দী করা হয়নি বা তার পদ থেকে বরখাস্ত করা হয়নি আলী স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে এই কাজের সাথে তিনি একমত নন তিনি খালিদকে শাস্তি দিলেন না কারণ যুদ্ধের ময়দানে সেনাপতিকে দ্রুত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাই ক্ষেত্রবিশেষে ভুল হওয়া স্বাভাবিক তবে আমির হিসেবে রসল আলহিউ নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দিলেন বর্তমান সময়ে দেখি মতপার্থক্য কিংবা ভুলের কারণে মুসলিমদের মধ্যে একে অপরের মধ্যে অনেক সহজেই দ্রুত সৃষ্টি হয়ে যায় শ্রেত ভিন্ন মত বা চিন্তা ভাবনা ধারণ করার জন্য একজন মুসলিম আরেকজনকে পর ভাবতে শুরু করে এবং কাফিরদেরকে আপন মনে করা শুরু করে কখনো কখনো মুসলিম হয়ে আরেকজনকে কাফিরের হাতে তুলে দেয় বা কাফিরের হাতে লাঞ্ছিত হতে দেখলে খুশি হয় অথচ এক মুসলিমের সাথে আরেক মুসলিমের সম্পর্ক ভাইয়ের মতো রসলাস আলহাম বলেছেন মুসলিমরা একে অপরের ভাই সে তাকে শত্রুর হাতে তুলে দেয় না তার সাথে বিশ্বাসঘাতকতা করে না এবং তার উপর অত্যাচার করে না দুই ভাইয়ের মধ্যে মত থাকলেও তারা ভাই তারা একে অপরকে সাহায্য করবে শত্রুর বিরুদ্ধে এক থাকবে এবং মতভিন্নতা থাকলেও একে অপরকে ঘৃণা করবে না সম্পর্ক এই অভিযানে খুব বড় একটি ভুল করেছিলেন তার ভুলের কারণে অনেক নিরীহ মানুষ মারা যায় কিন্তু রসল সাল আলিউসলাম জানতেন খালিদের আন্তরিকতার কোনো অভাব নেই ভুল বোঝার কারণে এমনটা হয়েছে তাই তিনি খালিদ রাজিল্লাহ আনহোকে তার পদেই রেখে দেন এরপরে আলোচনা হচ্ছে মূর্তি ভাঙার অভিযান নিয়ে রসুল্লাহ ধ্বংস করার জন্য ধ্বংস করেছিলেন এখন তিনি মক্কার বাইরের মূর্তিগুলোকে ধ্বংস করতে চাইলেন আল ওজার মূর্তি ছিল নাখলায় খালিদিবেন আলু জাদিলহু নাখলায় উজ্জার তত্ত্বাবধায়করা তাকে দেখেই পালিয়ে গেল খালিদিবেন্লা আনহু ওজার মূর্তি ভেঙে ফেললেন এর ভিত্তিপ্রস্ত সহ গুড়িয়ে দিলেন কিন্তু ফিরে পর তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আর কিছু দেখো দিলেন না রসল্লা আলী আসসালাম বললেন তাহলে তুমি আসল কাজটাই করি খালিদিবেন ওয়ালিদ আবার ফিরে গেলেন দেখতে পেলেন এলোমো চুলের এক নগ্ন নারীকে সে চিৎকার করছে আর নিজের গায়ের ময়লা ছুড়ে ছুড়ে মারছে ভয়ঙ্কর এক দৃশ্য খালিদিবিন হওয়ার পাত্র নন তলোয়ারের কোপে তাকে হত্যা করলেন শুনে বললেন হ্যাঁ ওটাই ছিল আল উজ্জা তুমি তাকে হত্যা করেছ বাহ্যিকভাবে একটা মূর্তি থাকলেও অজ্জা মূলত ছিল এক ধরনের জিন বা শয়তান এর ভিতর জিন বা শয়তান বাস করছিল রসুল্লাহ আলী আসলাম বললেন আজকের পর অজ্জা বলতে আর কিছু নেই এরপরে মানা ধ্বংসের কাহিনী মানাতের মূর্তিটি ছিল লোহিত সাগরের পারে। পাড়ে মক্কামুদিনার মাঝামাঝি একটা জায়গায় জাহিলিয়াতের যুগে আওয়াস খজরাজ গসান এবং অন্যান্য অনেক গোত্র মূর্তি পূজা করত হজের সময়ে তারা এই মূর্তির পূজা দিয়েই হজের সূচনা করত সাঈদ আল আসহালি রে আনহকে আল্লাহ রসুল্লাহ আলী ওসালাম এই মূর্তি ধ্বংস করার জন্য পাঠালেন বিশ জন সৈনিক নিয়ে তিনি মানাত ধ্বংস করতে গেলেন মানাতের রক্ষক তাদেরকে বলল কেন এসেছো। তারা বললেন মানা ধ্বংস করতে হ্যা কর দেখি কি করতে একটি কালো নারী সে মুখ দিয়ে আজেবাজে বকছিল বুকের মধ্যে থাবা মূর্তি রক্ষক বলে উঠল মানাত ধ্বংস করে দিন এই অবাধ্যদের সাদ কোনো ভ্রক্ষেপ করলেন না প্রথমে সেই মহিলাকে হত্যা করলেন এরপর মূর্তি ধ্বংস করে ফিরে এলেন এর পরে মূর্তি সুয়ার এই মূর্তির পূজা করত বন হুজাইল কোত্র মক্কা বিজয়ের পর বন হুজাইল কোত্র ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুল্লাহ আলী আসরাদ আহকে সুয়া ধ্বংস করতে পাঠান আমার মূর্তি ভাঙত উত্তত হলে সুয়ার রক্ষ তাকে বাধা দিল না কিন্তু বলল তুমি এর কিছুই করতে পারবে না আমার বললেন তুই এখনও মিথ্যার উপর বেঁচে আছিস শোনে এই মূর্তি দেখে মূর্তি হ্যাঁ এই বলে মূর্তিটি গুঁড়ো গুড়ো করে দিলেন এরপর জানতে চাইলেন এখন কি মনে হয় তোর আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম এই বলে সুয়ার রক্ষক মুসলিম হয়ে গেল চোখের সামনে মূর্তির অসারতার প্রমাণ পেয়ে হয়তো তার বোধদয় হয়েছিল এভাবেই বিভিন্ন মূর্তি ভাঙার মাধ্যমে আরবের বুক থেকে শিরকের প্রতীকগুলোকে একে একে উচ্ছেদ করা হলো। এবার হল আলোচনা করব মক্কা বিজয়ের ঘটনা থেকে প্রাপ্ত কিছু শিক্ষা নিয়ে প্রথম শিক্ষা হলো। মক্কায় প্রবেশকালে আল্লা রসুল্লাহ আলী আসলামের উঠে পেছনে বসাছিলেন ছিলেন ওসমা এ বিন জাইদ তার বাবা জাইদিন হারিসা একসময় ছিলেন দাস আল্লাহ কাবা ঘরে আজান দিয়েছিলেন বিলালকে দিয়ে বিলালও ছিলেন সমাজের অপাঙ্তীয় শ্রেণীর একজন মানুষ এগুলো ছিল মক্কার গোত্রীয় ভেদাভেদ এবং শ্রেণী বৈষম্যকে ইসলামের সাম্য ও ন্যায় দিয়ে প্রতিস্থাপনের প্রতীকী পদক্ষেপ তবে সত্যি বলতে গোত্রীয় বৈষম্য কুরাইশদের মাঝে এত গভীরভাবে প্রথিত ছিল যে হাতে কলমে এই শিক্ষাটা দেয়া প্রয়োজন ছিল এই শিক্ষাটি প্রথিত করার আরেকটি সুযোগ আসে একটি চুরির ঘটনার মাধ্যমে এটি বনুমাকসুমের এক মহিলার কাহিনী চুরির অপরাধে তাকে ধরে আনা হয় বনুমাকসুম ছিল কুরাইশদের এক প্রভাবশালী গোত্র খালিদিবেন ওয়ালিদরুল্লাহ আহু এই গোত্র থেকে এসেছেন তাদেরই এক সম্মানিত মহিলা চুরি করার মতো অপরাধ করেছিল রসল্লা আলী আসালাম সেই মহিলার উপর চুরি শাস্তি প্রয়োগ অর্থাৎ হাত কাটার নির্দেশ দিলেন এই আদেশের পর সেই গোত্রের লোকেরা সেই মহিলাকে শাস্তি থেকে বাঁচাতে উঠে পড়ে লেগে যায় সম্ভ্রান্ত এক মহিলার চুরির দায়ে হাত কাটা যাবে বিষয়টা তাদের জন্য যেমন নতুন তেমনি কষ্টকর তারা মানতেই পারছিল না যে প্রভাবশালী কেউ এই ধরনের শাস্তি পাবে কারণ তারা এটা দেখে অভ্যস্ত নয় এতকাল তাদের সমাজ ব্যবস্থায় দুর্বল আর দাস শ্রেণীর লোকেরাই শাস্তি ভক্ষ করে এসেছে উচ্চ শ্রেণীর লোকেরা বরাবরই কোনোভাবে সমাজে লোকদের কাছে ব্যাপারটা হজম করতে কষ্ট হবে এটাই স্বাভাবিক তাই তারা ওসামা এ বিন জাইদ রাদ আনহোকে দিয়ে আল্লাহ রসুলের কাছে শাস্তি লাঘব বা মাফ করার জন্য অনুরোধ করাতে চাইল কারণ ওসামা রাদিল্লা আনহোকে রসুল্লাহ সাল আলাইস্লাম খুব ভালোবাসতেন তার আশা করছিল ওসামা বিন জাইদ জয়দুল্লাহ আনহু যদি নবীজির কাছে অনুরোধ করে তাহলে হয়তো তিনি সেই অনুরোধের সাথে সাথে তিনি খুবই রেগে গেলেন সন্ধ্যাবেলা রসল আলিম দাঁড়িয়ে একটি খুদ্বা দিলেন খুদ্বাই বললেন তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়েছিল এই কারণে যে তাদের সম্ভ্রান্ত বংশের কোন লোক চুরি করলে তাকে তারা ছেড়ে দিত আর দুর্বল কেউ চুরি করলে তাকে শাস্তি দিত আমার জানের মালিক আল্লাহ নামে কসম করে বলছি যদি মুহাম্মাদের কন্যা ফাতিমাও চুরি করত তাহলে আমি তার হাত কেটে নিতাম এরপর হাত কায়েম হল অর্থাৎ শাস্তি স্বরূপ মহিলার হাত কেটে নেয়া হল পরে অবশ্য সেই মহিলা দবা করেছিলেন তার বিয়েও হয়েছিল আইসারদেল আনহা বলেন এই ঘটনার পরে তিনি আমাদের সাথে দেখা করতে আসতেন তার কিছু প্রয়োজন থাকলে আমি রসোল উল্লাহকে সেসব জানাতাম আমাদেরকে এমন এক আদর্শ শিক্ষা দিয়েছিলেন যেখানে আইন মানুষের জীবনকে পরিচালনা করে ক্ষমতা নয় যদি কোনো সমাজে কেবল দুর্বলদের শাস্তি দেয়া হয় আর ক্ষমতাশালীরা পার পেয়ে যায় তাহলে আল্লাহ আজাল সেই সমাজকে ধ্বংস করে দেন বর্তমান সমাজে এই বৈষম্য তো আছেই উপরন্ত আল্লাহর আইন বলেও কিছু নেই এসেছে। আল্লাহর হুদুদের একটি হাত প্রয়োগ করা টানা চল্লিশ দিন বৃষ্টি হওয়া থেকে কল্যাণ কর শুধু এই হুদুদ প্রয়োগ না করার কারণে সমাজে আজ হাজারো বরকত থেকে আমরা বঞ্চিত তাই জীবনে এত বিশৃঙ্খলা আজ এই উম্মার সম্পদ আছে বিস্তৃত ভূমি আছে কিন্তু সেসবে বরকত নেই কারণ কোথাও হুদুদের প্রয়োগ নেই মুসলিমদের প্রত্যেকের উপর দায়িত্ব পৃথিবীতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা খিলাফা প্রতিষ্ঠা করা ইসলামী শাসন ব্যবস্থাকে বা সরিয়াকে বর্তমানে বর্বর এবং মধ্যযুগীয় ব্যবস্থা হিসেবে দেখানো হয় কিন্তু প্রকৃত পক্ষে এই ব্যবস্থায় সবচেয়ে বেশি কল্যাণ শান্তি ও বরকত আছে মুসলিমদের স্বর্ণযুগ বলে যে যুগটির কথা বলা হয় সেটি প্রকৃতপক্ষে এই সরিয়া যুগ আর যে যুগে মুসলিমরা সবচেয়ে বেশি নিগৃহীত পদদলিত আর পিছিয়ে আছে সেটি হলো গত দুশো বছর ধরে চলে আসা সাম্রাজ্যবাদের যুগ এখন মুসলিমরা সরিয়াকে বাদ দিয়ে কাফেরদের আইন মেনে নিয়েছে আর তাদের জীবনযাত্রার প্রতি ঝুঁকে পড়েছে বুখারিতে এসেছে যে রসলাস আলী আসলাম মক্কা বিজয়ের পরে বলেন আজ থেকে আর কোনো হিজরত নেই শুধু জিহাদ ও নিয়ত আছে আর যদি তোমাদেরকে যুদ্ধ করার জন্য আহ্বান করা হয় তাহলে তোমরা তাতে সারা দেবে মক্কা বিজয়ের আগে হিজরত করা ছিল বাধ্যতামূলক সে সময় যেই মুসলিম হতো তাকে মক্কা থেকে মদিন, মদিনা বা আরবের অন্য যে অংশই থাকুক না কেন তাকে মদিনায় হিজরত করতে হতো। হত মক বিজয়ের পরে কেউ কেউ রসল সাল্লাহ আলী কাছে হিজরত করার ইচ্ছা পোষণ করলে রসল আলাম তাকে বললেন হিজরতের সময় শেষ যারা যারা হিজরত করেছে তারা এর আচর বা সব পেয়ে গেছে এখন আর হিজরতের সুযোগ নেই হিজরতের বদলে এখন আছে জিহাদ যেই ইবাদতের মাধ্যমে হিজরতে সব লাভ করা যাবে তা হল জিহাদ ফি সাবিল্লাহ তবেই আতা এবং রাবাহ রাহিমাহ বলেন আমি আয়সা রাদিল আনহার কাছে গিয়ে হিজরত সম্পর্কে জানতে চাইলাম আয়সা বললেন এখন আর কোনো হিজরত নেই সে যুগে ফিতনা থেকে বাঁচতে মোমিন্দা তাদের দিন নিয়ে আল্লাহ ও তার রসুলের দিকে পালিয়ে আসতে চাইত কিন্তু আল্লাহ আজাল ইসলামকে এমনভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে একজন মুসলিম যেখানে ইচ্ছা আল্লাহর ইবাদত করতে পারে তবে তোমাদের জিহাদ ফি সাবিল্লাহ করা উচিত এবং জিহাদের নিয়ত রাখা উচিত আজ থেকে আর কোন হিজরত নেই এই কথার অর্থ এই নয় যে হিজরতের আদেশ রহিত হয়ে গেছে বরং এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে মক্কা থেকে মদিনায় আর হিজরত করার প্রয়োজন নেই কিন্তু জিহাদ করার উদ্দেশ্যে হিজরত করা অথবা ভাল নিয়ত যেমন ভালোভাবে দিন পালনের উদ্দেশ্যে হিজরত করা এই দুটো আদেশ কেমত পর্যন্ত বলবৎ থাকবে ইবন ইবেন রহমাহুল্লাহ এই ব্যাপারে মন্তব্য করেন সাধারণভাবে এখন আর হিজরত নেই তবে এমন কিছু পরিস্থিতি আছে যখন হিজরত করা আবশ্যক হয়ে পড়ে যেমন হার্বিদের অর্থাৎ মুসলিমদের সাথে যুদ্ধরত কুফ্ফার দেশ বা গোষ্ঠীর কাছাকাছি থাকলে তাদের মাঝে প্রকাশ্য দিন পালনের সুযোগ না থাকলে সেখান থেকে হিজরত করা বাধ্যতামূলক। এ বিষয়ে একমত। অর্থাৎ হিজরতের হুকুম এখনো আছে পরিস্থিতি ভেদে সেটা আবশ্যক বা ঐচ্ছিক হতে পারে যদি কাফিরদের দেশে নিজের দিন প্রকাশ করা বা পালন করা সম্ভব না হয় তাহলে সেই ভূমি থেকে ইসলামের ভূমিতে অথবা এমন কোন দেশে হিজরত করা উচিত যেখানে স্বাধীনভাবে ইসলাম পালন করতে কোনো বাধা নেই প্রকাশ্যে দিন পালন করা বলতে ব্যক্তিগত আহাকামগুলো নয় বরং ইসলামের সবগুলো আহাকাম পালন করার সুযোগ থাকতে হবে বর্তমানে কোনটা কুফরের ভূমি বা কোনটা হার্বি ভূমি সেটা স্পষ্ট কিন্তু আমাদের কাছে কোন স্পষ্ট ইসলামের ভূমি নেই তাই বর্তমান সময়ের জন্য হুকুম হল একজন মুসলিমের সেখানে হিজরত করা উচিত যেখানে সবচেয়ে ভালোভাবে আল্লাহর ইবাদত করা যাবে বিষয়টা কিছুটা আপেক্ষিক একজন মুসলিম যদি তার দেশে সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারে তাহলে সে সেখানে থাকতে পারে কিন্তু যদি তা না হয় তাহলে তার এমন কোনো জায়গা খুঁজে বের করা উচিত যেখানে সে তার দিন নিয়ে সবচেয়ে কম ভীত অবস্থায় থাকবে এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দিন দুনিয়া নয় হতে পারে কোন একটি দেশে তার দুনিয়া নিয়ে কোনো দুশ্চিন্তা নেই কিন্তু সেখানে দিন পালনের বাধা আসছে আবার আরেকটি দেশে দিন পালনে বাধা তুলনামূলকভাবে কম কিন্তু দুনিয়াবি আরাম আয়সের বিবেচনায় সে জায়গাটি আরামদায়ক নয় সেক্ষেত্রে দ্বিতীয় দেশে হিজরত করাটাই দিনের দাবি তিন শিক্ষা, বিজয়ের আগের ও পরের মুসলিমরা সমান নয় আমর এবং সালামা রাদুল্লাহ আনহ ছিলেন মক্কার বাইরে থেকে আসা একজন সাহাবি তিনি তার ছোটবেলার কথা বর্ণনা করেন আমাদের সামনে দিয়ে কোন মুসাফির গেলেই আমরা তাকে মুহম্মদ সাল্লাহ আলহামের কথা জিজ্ঞেস করতাম তারা বলত তিনি দাবি করেছেন যে আল্লাহ তাকে পাঠিয়েছেন আর তার কাছে আল্লাহর কাছ থেকে ওয়াহি আসে আর তিনি মাত্রই অমুক ব্যাপারে ওয়াহি লাভ করেছেন আমি এমনভাবে এই শব্দগুলো অর্থাৎ কোরআনের আয়াতগুলো মুখস্থ করতাম যে তা আমার অন্তরে গেথে গিয়েছিল অর্থাৎ মুহম্মদ সাল্লাহ আলহিবাস্সলাম সম্পর্কে গোটা আরব অনেক আগে থেকে থেকেই খোঁজখবর রাখত যদিও তখনও তাদের বেশিরভাগ মুসলিম হয়নি ইসলাম ছিল সে সময়কার পত্রিকার হেডলাইন আমার এ সালামা তখন একজন শিশু কিন্তু মানুষের কথাবার্তা তার কানে আসত আর এভাবে তিনি কোরআনের অনেক আয়াত মুখস্থ করে ফেলেছিলেন অথচ তার গোত্রের লোকেরা তখনও কাফের ছিল আরবরা দলে দলে মুসলিম হয়েছে মক্কা বিজয়ের পরে আসলে তারা দেখতে চেয়েছিল কুরাইশ বনম মোহাম্মদ সাল্লা আলাইসালামের এই দ্বন্দ্বে কে জয় হয় গণমানুষ এভাবেই চিন্তা করতে স্বাচ্ছন্দ্যবোধ করে তারা সত্যের সন্ধান করে না বরং তারা জয়ী দলের সন্ধান করে তারা দেখে কারা বিজয় হচ্ছে তারপর বিজয়ী দলের অনুসরণ করে তাই সে যুগের আরবরা বলত মুহাম্মদ যদি তার নিজ গোত্রের বিপক্ষে হেরে যান তাহলে তাকে আর তার গোত্রকে ছেড়ে দাও আর যদি তিনি বিজয় হন তাহলে তিনি একজন নবী এবং তিনি সত্যবাদী এই মানসিকতা ত্রুটিপূর্ণ বিজয় সত্যের মানদণ্ড নয় আমরা রসুল্লাহ সাল আলী ও হাদিস থেকে জানি এমন কিছু নবী এই দুনিয়া ছিলেন যাদের অনুসারী ছিল খুবই কম দশ পাঁচ দুই বা কিংবা একজন এমন নবীও ছিলেন যাদের কোন অনুসারী ছিল না কিন্তু তার মানে এই নয় যে তারা ভুলের উপর ছিলেন বা ব্যর্থ হয়েছেন কেননা হৃদায়ত আল্লাহর হাতে নবীর দায়িত্ব কেবল দাওয়াত পৌঁছে দেয়া একজন নবী যদি সঠিকভাবে আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন তাহলে তিনি সফল ইসলাম এভাবেই সফলতাকে সংজ্ঞায়িত করে জয় পরাজয়ের ভিত্তিতে নয় সংখ্যাগরিষ্ঠ আরব জনতার বিপরীতে স্বল্প সংখ্যক মানুষই ইসলামের চূড়ান্ত বিজয় অর্থাৎ মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছিল তারা জানত আল্লা রাসুল হচ্ছেন সত্যনবী তাই তারা বিজয়ের অপেক্ষা করেননি ইসলামকে সত্যজনী মুসলিম হয়ে ইসলামের জন্য ত্যাগ শিকারে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন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 উল ইক আ মুদয আতলু ও খু بِمَا ওম চবী তোমাদের মধ্যে তারা কখনো একই রকম মর্যাদার অধিকারে হবে না যারা মক্কা বিজয়ের আগে আল্লাহর পথে ব্যয় করেছে এবং জিহাদ করেছে তাদের মর্যাদা ওদের তুলনায় বেশি যারা মক্কা বিজয়ের পরে আল্লাহ পথে ব্যয় করেছে এবং জিহাদ করেছে অবশ্য আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত সুরা আল্লাহিদ আয়াত দশ সুতরাং বিজয়ের আগে মুসলিম হওয়া আর পরে মুসলিম হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে যারা মক্কা বিজয়ের আগে মুসলিম হয়েছেন হিজরত ও জিহাদ করেছেন তাদের মর্যাদা মক্কা বিজয়ের পরের মুসলিমদের থেকে অনেক বেশি বর্তমান সময়ের প্রেক্ষিতে এই আয়াতটি মুসলিমদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে কারণ বর্তমানে ইসলাম শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত অবস্থায় নেই কাজেই ইসলাম প্রতিষ্ঠার আগে এই প্রতিকূল পরিবেশে যারা ইসলামকে আঁকারে ধরবে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করবে তাদের মর্যাদা ও পুরস্কার নিঃসন্দেহে সেসব লোকদের চাইতে বেশি যারা ইসলামের বিজয় দেখার পর ইসলামের বাহিনীতে যোগ দেবেলা সম্পর্কে জানতে ভিজিট করুন www.youtube.com slash